পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মনের আল্লাহ আব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত করছে যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাফিলে আমাদেরকে দান করেছেন সর্বপ্রথম আবেগের সাথে বলুন আলহামদুলিল্লাহ করিফের আয়াতজির হাদিস সামনে রেখে আমি আমার বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব। যে বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লামের জীবন আদর্শ এবং আমাদের করণীয় এই ব্যাপারে আমাকে বলা হয়েছে আলোচনা করার জন্য তাই আসুন আমি আপনাদের সামনে প্রথম যে আয়াতিকারিমাচলা আবাদ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন বলেন হেরসুল আপনি বলুন কোন আপনি বলুন তোমরা যদি আল্লাহ কে ভালোবাসোটি এমন কি আছে যে কেউ এমন কে ভালোবাসে না ঘুমাই গেছেন নাকি আল্লাহ একটু জোরে হ্যাঁ না কন আছে কেউ আল্লাহ কে ভালোবাসে না এমন কেউ আছে কি অনেক লোক আছে গাঁজা খায় তাকে জিজ্ঞাসা করলে তুমি গাঁজা খাও কেন এই গাঁজা কেন খাও সে বলেন আল্লাহ হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসে এই জন্য খায় অনেক লোক এমনও পাওয়া যায় যার মাথায় মহিলার মতো লাম্বা চুল গাড়ি আর মুস এক জায়গায় জমে গেছে রাস্তা বের করতে গেলে আঙ্গুল দিয়ে গুঁচে অনেক সময় বদ বারি করতে হয় মহিলার মতো শাড়ি পরে হাতের মধ্যে চুরি তারপরে কানের মধ্যে অলঙ্কার এই অবস্থায় সে গান গায়ে হেন আসে কোবানা কোথায় গেলেন লুকাইয়া তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই সুরত কেন ধরেছ সে জবাব দেয় আল্লাহ হওয়ার জন্যে যেরকম কাকে হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসি আর এক লোক একদিন দেখি এক পরে ল্যাংটা একজন উলঙ্গ লুক তার কাছে তুই আছ আমাকে বলে মুখ সামলায় কথা বললেন লোকটার ল্যাংটা হইল মাল আছে আমি জবাব দিলাম কি আছে না আছে সব তো দেখাই হচ্ছে তাকে যদি করা হয় এই সুরত কেন দর্শক তারও দাবি আল্লাহ হওয়ার জন্য এখন আসুন সকলের দাবি হলো আল্লাহকে ভালোবাসি যেরকম কাকে আরো যদি চিৎকার দিয়ে বলুন কাকে আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে প্রেমের কথা বলা হয়নি কারণ কোরআন তালাশ করে দেখুন আদিস তালাস করে দেখুন এই জন্য আসুন আল্লাহ আমি তার পবিত্র কোরআন উল্লেখ করে দিয়েছেন কম্পিউটার। বাজার আল্লাহর মহবতের জন্যে কোরবানি করে দিয়েছে রাজি ইব্রাহিম আলী ইসলামের দিকে লক্ষ্য করে দেখুন আল্লাহ প্রথমত আমি তোমাকে পরীক্ষা নিব তোমার প্রাণীর ভালোবাসা মহব্বত বেশি না আমি আল্লাহর আল্লাহ পরীক্ষা করে দেখলেন ইব্রাহিম আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আমার অন্তরে বেশি আপনের সামনে হাজির করা হারের কিতাব উল্লেখ করে দিয়েছে চুর্থেকে ত্রিশ সাত ওয়াল দেওয়া হয়েছে আমার কাছে বলুন আগুন ও দেব্রাহিম আমার আল্লাহ যদি খুশি হন আল্লাহ ভালোবাসা মোহব্বত পাওয়ার জন্য আমি একবার দুইবার নয় হাজার বার এই আগুনে জ্বলতে রাজি আছি এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন এই জন্য আল্লাহ আগুন বলতে ইব্রাহিম আলীক ইসলামের অন্তরে যে আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহব্বতের আগুন আল্লাহ ডাক বলেন হে এই আগুন নিয়ে তুমি নমরুদের আগুনে চাপায় পরন্ত আছে এই আল্লাহর ভালোবাসার আগুনের হওয়ার জাহান্নের আগুনের হাওয়ার চেয়েছে সুতরাং ইব্রাহিম আলীঘ ইসলাম যদি এই আগুন নিয়া জাবায় পড়েন নম্রদের আগুন নিবে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন যে বলেছেনু হেন আগুন এটা ইব্রাহিম আলীক ইসলামের মহাব্ব ভালোবাসার আগুন ইব্রাহিম আলীক ইসলাম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন পাস হয়ে গেলেন আবার যখন নাকি ছেলে হলো ছেলেও দোয়া করে নেছেন আল্লাহ আব্বুল আলমের কাছ থেকে দোয়া করলেন আল্লাহ একটা ছেলে চাই একটা ছেলে দাও আব্বি হাবলি মিনাস আলিহীন আল্লাহ রাবুল আলমিন দয়া করে দোয়া কবুল করে ইব্রাহিম আলীক ইসালাতামকে একটি ছেলে দিলেন সেই ইতিহাস আমি যাব না শুধু দৃষ্টান্ত স্বরূপ বলছি ইব্রাহিম আলী কি প্রস্তুত হয়ে গেলেন আপনি যদি আটানব্বই বছর বয়সে নিরানব্বই বর্ষর বয়সে একটি সন্তান পান এই সন্তান দিলেন তুমি চলে আসো তুমি থাকতে পারবে না ইবরাইম আলী গলা যখন চলে আসতেছেন এই সময় সুরাই ইব্রাহিমের ব্যাখ্যায় তসিরে মার কোরআনে উল্লেখ করা হয়েছে হাজারা আলহালাম ডাক বলেন আপনি আমি জানি আপনি আল্লাহর এত নিষ্ঠুর হতে পারেন না এত কঠোর হতে পারেন না আপনি আমাদেরকে রেখে কেন চান আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার ইব্রাহিম আলেক ইসলাম আকাশের দিকে আঙ্গুল ইন্লা হুকুম দিয়ে বলেন আল্লাহ হয়ে থাকে আপনি চলে যান আমার কোন আপত্তি নাই আমি আল্লাহর কসম কেড়ে বলি এমন আল্লাহর প্রতি আমি ইমান আনি নাই যে আল্লাহ বড় প্রান্তরে আমার খাবার পৌঁছে পারে না اللہ را بول آمید مرو پان توری خبر کو سبر مطو خمت آسیتو آسیت آن دورو چید کار دی بلان ভাই আমার ইব্রাহিম আলী গালাহালাম ছেলে নির্বাচন দেওয়ার বেলায় মহব্বতের বেলায় ফাস যেরকম ঠিকা শুধু তা না এক একটা করে ইব্রাহিম আলীক ইসালাম ওনার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি করে আল্লাহ হওয়ার পর বলে ফেলবে আল্লাহর ডাক দেওয়া বলেন আমি যা চেয়েছিলাম তা গেলাম আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই আমি চেয়েছিলাম এটা দেখার জন্যে সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার যেহেতু এখন তো আল্লাহ চুরি লাগাই দেবে আল্লা বলেন ভেতর থেকে একটা লোহার টোকলা নিয়ে যা ইব্রাহিম আলী ইসলাতামের সুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে পাকায় একবার ছেড়ে দিয়ে টান দিলাম মীন ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলীকে ইসলামের সুরিয়া কোনো যায় নাই আমি তার আগে জান্নাতির টুকরা নিয়ে হাজির হয়ে গেছি তুধার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলীক ইসলাম আর যাবার সময় বলছেন অমোহ একবার अल्लाहू आकबर बीम आल इमो तकबरतेहमतर वेरस्ता आश्चर्य एकमात्र सन्तान कि भावी जबे कर देखे आश्चर्य तुम्हें शुरू देखो अल्लाहुबर কুরবানি করতে রাজি আছে দেখেন লক্ষ্য করে দেখেন আল্লাহর ভালোবাসা যদি হয় তাহলে সকল কিছু কুরবানি ইতিবাড়ে আল্লাহ ভালোবাসার সামনে বলুন ঠিক খেলে তাহলে আল্লাহ কঠিন আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায় তাহলে আমার জীবনে সবকিছু ব্যর্থ এখন আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যাবে আল্লাহ আবুল আলমিন বলেন হে রসুল আপনি বলুন মূর্তির মাধ্যমে মূর্তির পূজার মাধ্যমে মূর্তিগুলোর গুলোর মাধ্যমে ইসলামিক ইসলাত ইসলামকে আমার সন্তান বানানোর মাধ্যমে আর উজাইসলামকে আমার সন্তানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না তোমরা যদি আল্লাহ কে ভালোবাসো তাহলে অবশ্যই অত্পর পাত্তা আমি রসুল অনুসরণ করো আমার জীবনকে ফলো করো আমাকে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে যেরকম টিকেনা আরো যেন বলুন ঠিকাছে যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সাহাস সম্ভব কেন আল্লাহ রসুল মূর্তির সামনে মাথা রাত করে নাই অতএব সামনে মাথা মতো করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এত আলোচনার মাধ্যমে গেল। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করব কেন যেরকম ঠিক না रसुल जीवन आदर्श ग्रहण करबी आल्लामी चरित्र अदिकारी एकम्र विश्व नबी सारा पृथ्वी और काला पाठान नाई जे रखना ইন্মিন বলেন রসুরের চরিত্র হলো মহান চরিত্র ওনা এই চরিত্র হলো তিন ভাগে বিভক্ত একটা চরিত্র এ লোকটা মোটামুটি ভালোই আর যে লোটটা নাকি আপনি গালি দিলে তাকে মাফ করে দেয় এটার নাম হলো উত্তম চরিত্র আর মহান চরিত্র হলো তার কাছে কেউ তাকে কেউ গালি দিলে তার সাথে খারাপ এই জন্য আসুন আল্লাহ হাবিবুল সুর এসে বলা হয়ে গেছে কাছে কি বলবে যে আমাকে জিনা করার অনুমতি দিন আর যদি বলে তাহলে ফিরানো শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ হাবিব রামা তুমি বিনাগ করলেন না গুসা করলেন না তাকে শুধু বললেন ঠিক আছে আগে বল তোমার সাথে মেয়ের সাথে চিনা করতে চায় তুমি পারমিশন দিবি হলেন কি ঠেংবে গেলাম মুখে তোমার মার সাথে যদি কেউ চিনা করতে চায় তুমি অনুমতি দিবি কি মাথা ভেঙে ফেলব। কেমন শুরু করে দেবে তো মহিলা আছে সব মহিলা চারপাকে বিভক্ত হয়ে তো কারো মেয়ে না হয় কারো বোন কারো মা হবে না হয় কারো স্ত্রী হবে তুমি মার সাথে আছে তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে তোমার কাছে যেমন তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে যেই মুখ যেই মুখের বোনের ইজ্জত নষ্ট করবে তারও তো বোনের আছে কেমন এমন সুন্দর চরিত্র জীবনে কোনোদিন কারো কাছে পাই না গোয়াল্লাহিব আজ থেকে এত করলাম আজ দিন দেখেছে দিন আমি চিনা করব না कथा सामान्य अन्या करना सामने तुम्हें এমন অবস্থার পরিবর্তন ঘটল সালাবাতুল আনসারী নামে একজন সাহাবি সাহাবাতুল আনসারিক ওনার বাড়ি হলো মদিনা চলে গেলেন আর সাঈ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন সাহাবাত দায়িত্ব গ্রহণ করে কিন্তু যুদ্ধে যাওয়ার পরে স্বামী বাড়িতে নাই বিরাট বড় সুবর্ণ সুযোগ এই প্রলোভন এক পর্দার ভিতরে নিয়ে গেল সাহাব महिला हाथ गए महिला दाड़ेना तोर भाई अमान तु कैमने कर सामने की, की, की जवाब दिवे विश्वास कथा एवं चीना जो करस এতটুকু বলার পরে সারা বাড়ির অন্তরে জাহানের বয়সে গেল ছেড়ে দিয়ে প্রভু অনলাইন করেছি অপরাধ করেছি মিহিরবাণী করে তুমি মাফ করে দাও এদিকে সঈদিনা আব্দুর রহমান যুদ্ধের মাদান থেকে ফিরে আসলেন বাড়িতে এসে দেখে তিনি গিয়ে দেখে পাহাড়ের ভেতরে গাছের নিচে দিয়ে কান্দে প্রভু গ আমি গুনাগার তুমি গফার আল্লাহ তুমি যদি করো আল্লাহ আমি আল্লাহকে আমতির দিন নাম চলমান সহ্য করতে পারব না মেহরবানি করে আমার ওই জীবনের গুণা মাফ করে দাও এমনি মাথা উঠাক আল্লাহ আমাকে বাড়িতে নিতে হয় আমার দুইটা হাত গাড়ের সঙ্গে বেঁধে অপমানিত গুলামের না ট্রেনে নিতে পারো আমি আর মদিনায় যাবো না বাধ্য হইয়া সঈদ রাহ দুইটা হাতগারের সঙ্গে চরিত্র এখনো বদলায় নাই বললেন না আরেকজনের তুমি ক্যামেরা তোলা যে লোক নাকিকে এইভাবে অপমানিত আমাকে বাড়ি টেনে হওয়ার আগে চলো আবু বকরো সিদ্দিকের দরবারে যাবো আবু বকরো কে জিজ্ঞাসা করবো আমার মতো গুণাগার যদি তবা করে আল্লাহ দিব আলম আল্লাহ রাবুল আলমিন আমাকে মাফ দিবেন কিনা সিদ্দিক বলেন মাপ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয় আল্লাহ রাবুল ব্যাপার আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানিনা তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও রাস্তায় কি এটা এসাইদ আবু বকর আমাকে বিদায়ী করতে পারে আমি কিন্তু নৈরাশ হইনা আমাকে নিয়ে চলো অমরের দল যখন বললেন সিদ্ধিম্লাহ বলেন মাপ দিবেন কে দিবেন না আমি জানি না তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও তখন ওনা রাস্তায় বের হয়ে গিয়ে বলে আমাকে অমর বেদায়ী করে দেব আমি আল্লাহর আল্লাহ ব্যাপার আমি জানি না আপনি আমার বাড়ির থেকে বেরো হয়ে যান রাস্তায় গিয়ে ডাক বলে আমার ইচ্ছা ছিল যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে তাহলে লজ্জা হবে বাধ্য হয়ে চল রামা তুল্লিলমিন দয়াল নবীর কাছে আমার মনে হয় রামা তুল্লি আলমিন তার গুণাগার উম্মত কে বিদায় করবে না আল্লাহ আমি মাফ দিবেন কিনা মাফের কোন ব্যবস্থা আছে কিনা রসুল আল্লাহর কাজ আমি জানি না তোকে মাফ দিবেন কিনা কিন্তু আমার রাখ অনেক বিশ্বাসঘাতকতা আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে আল্লাহর রসুল যখন আমাকে বের করে দিলেন তলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় না আর কেউ নাই আমাকে আমাকে বের করে দিয়েছেন রাম আতুলিয়ালিন তাই রশ্মিটা ছেড়ে দে আমি আর নারাজ এমনকি রাম আতুল পর্যন্ত তোমার প্রতি নারাজ আমি আল্লাহর কথম খেলে বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং मी कर लेरा डुबाबाड़ी डुबा সকলের কাছে না প্রভুগ আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি গুনাগার গোলামকে বিদায় করে দাও তরে তোমার এই বন্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুণাগর বন্দাকে বিদায় করতে পারো না আবার গিয়ে পাহাড়ের ভিতরে স্যাজের নিচে এই মুহূর্তে মালিক তো আল্লাহ তো আল্লাহ মাসলুকের মালিক হয়ে থাকে তাহলে সালাবাকে আপনি কেন বিদায় করলেন তার তাম জীবনের গোনা এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছেন যেই মাত্র এই কথা বলেছে এমনি রসুল বলেন আবু দেখো একটু কুশ করে দেখো না আমার সাহেব কোথায় আছে হজরত উমর দলাই বলেন হজর আমাকে অনুমতি দেব আমিও যাবো আমিও তুষি আমার কাছে এসেছিল আমি তাকে বিদায় করে দিয়েছি হজরত আলী দলেন্লাহ আমাকে অনুমতি দেবে আমিও যাব আমিও তুষী হজরত সালমান ওবু আল্লাহ হাবিব আপনি আমাকে অনুমতি দেন আমি মুরব্বী সাহাবি আমার বয়স বেশি নবী উনি ইসলাম ধর্মগ্রহণ করে সময় এত লম্বা হায়াত আর কোনো উন্মে সাহাবিদের মধ্যে উন্মত মহাম্মতির মধ্যে কেমতের এক পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না সালমান ফার্সি ইসলাম ধর্মগ্রহণ করে সময় ওনার বয়স হলো একশো বিশ কাজের সময় ওনার বয়স হলো সাড়ে তিনশো আট করে কন্যা ছিল হান্না সাড়ে তিনশো ওনার বয়স এই সাড়ে তিনশো বছর বয়সে আল্লাহ আতবার কোন লোককে তোমাদের এই এলাকায় দিন দেখেছ তখন লোকেরা বলে সালাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না তবে তোমাদের লোকটার পরিচয় বলো লোক ওনারা বললেন জাহান আগুনের ভয়ে কান্দে মাঠের ভয়ে কান্দে এমন কোন লোকের কোন সন্ধান কে তোমাদের নজরে পড়েছে আমাদের ঘুম ভেঙে যায় আমরা ঘুমাতে পারি না আমাদের মনে হয় তোমাদের লোকটা সেই লোকটাই হবে সিদ্দিক উম চল যাই গিয়া দেখি তখন গভীর রাত্রে গিয়ে দেখে কান্দে। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তোমার ওমতের দরজা থেকে যদি তারাইয়া দাও বলো না তোমার এই গুনাগার বন্দা কার কাছে যাবে কোথায় যাবে এই অবস্থায় কান্দতেছেন कथाएं अपने ना के विदायन যতদিন আর কাউতে হবে না আল্লাহ জীবনের গুনা মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে তখন হজরত বিলাল ফজরের আজান দেয় মসজিদের ভিতরে ঢুকলেন নামাজ আরম্ভ হয়ে গেছে রসুল নামাজের মধ্যে আরম্ভ করলেন আল্লা কুমু আরেকটা বিকট আওয়াজ এই বিকট চিৎকারে সাহাবিদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কাঁদতে গেলেন কাছে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে রসুল বলেন সালমান আমার সালাবার ফার্স পরীক্ষা করে দেখো মুখে পানি দাও মাথায় পানি দাও এমনি মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই শালাবা চুলাঞ্চারি কলিচা ফেটে চিরদিনের এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে নামাজ পড়াবো এই মুহূর্তে তোরে তারা বুকে জয়া ধরলেন আব আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আমি বলেছিলাম আমিন খুশি না হলে তোমাকে আব্বা বলে স্বীকার করবো না আমার আব্বা হারালাম আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো আমি আর কাকে আব্বা বলবো যে যখন কানতে লাগলেন রসুল কাছে গিয়ে বলেন খামসানা আর কান না তোর কান্না আমার বুকে দারুন বেতা হয় দারুণ কষ্ট হয় যদিও চালাবা তুলাঞ্চলিক পৃথিবীর থেকে বিধায়ক হয়ে গেছেন আমি মোহাম্মদ তো বিদায়ক হইয়া যাই নাই। বাকি জিন্দিগির তুললে আমি রসুল তো রাব্বা হয়ে গেলাম এই মাতৃ কথা বললেন রসুল বললেন তোমার কামন ভরাও কামল পড়ালেন রসুল দিকে যায় সামনের দিকে যাচ্ছেন শরীফতুল মুসলিম অমর তিনি ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনার পা জমিনে ফালান না কেন আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এটা আপনার কষ্ট হয় আপনি হুড়া পা জমিনে ফালান না কেন তার এই এলাকার ভিতরে এত রহমতের হাজিল করেছে আমি পুরো পাউটা জমিনে লাগাবো এতটুকু জায়গা এলাকার ভিতরে খালি না এই হল সাহাবাই কালামের অবস্থার পরিবর্তন এই পরিবর্তনটা করেছে রসুলের উত্তম চরিত্রে মহান চরিত্রে যেরকম কে চরিত্রে মানুষেরা তোমরা যদি এবং আদর্শকে অনুসরণ করো রসুলের জীবনীকে তোমরা অনুসরণ করো রসুলের জীবনী চলে তোমাদের জন্য উত্তম নমুনা কারণ রসুলের জিন্দিগিতে কোন মিথ্যা কথা আরো যেরকম মিথ্যা কথা মহান চরিত্র কাকে বলে আল্লাহব এই চরিত্র রসুলের কারণ জীবনে কাউকে গেলে আপনার মরণ হোক মা আয়াসা বলেন বেমন হোক রসুল বলেন আয়সা জীবনে কোনদিন কাউকে এমন শক্ত কথা বলবে না আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে যেরকম ঠিক না ঠিক আরো যেরকম টিকিণা আমাদের দেশে যে একে অন্যের অশ্লীল একজনের আপনি আমার বিভক্ত হতে পারে আল্লাহ রসুলের চরিত্র হল একজন তার প্রতিদ্বন্দ্বী যিনি তার মোকাবেলা অশ্লীল কথা বলেননি সুতরাং যদি আজকে আমাদের সর্বক্ষেত্রে রসুলকে অনুসরণ করা যায় তাহলে দেখা যাবে আমাদের মধ্যে যে একে অন্যের কথা সরি সরি একে অন্যের সাথে যে আচরণ এরা থাকবে না গোটা সমাজের মধ্যে শান্তি প্রদীপ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 রসুলের গলার মধ্যে একটা চাদর পেঁচানো চাদরের এক মাথার ধরে পিছন থেকে এমন সজুরের টান দিল রসুলের গলার হাসি লেগে গেছে হাসি লাগছে বলে হচ্ছে হারার রং পরিবর্তন হয়ে গেছে আর চোখ গুলো রক্ত চোখের মধ্যে রক্ত জমে গেছে রসুল পিছনের দিকে তাকে দেখলেন ভাওনা তুমি আসছো আচ্ছা ঠিক আছে কিছু করি না। দিলে আমি রে ছেড়ে দিব না ছেড়ে দিবে আল্লাহ সিদ্দিকের নামে আমাকে চট দিয়েছে আমি ড্রেন পড়ে গেছি এই দেখেন আমার চামড়া উঠে গেছে এর জন্য বিচার ঘাটতি হইলাম রসুল বলেন নামটা ভুল করেছ নামটা মনে হয় আবু বক্কর নয় নামটা উমর হবে কারণ শর্তের কামুক্কর করে শর দেয় না আমি অমরও চিনিটা আবু বকরি দিয়েছে দিয়ে থাকে আর তুমি ইসলামিক কৌরে বিচার দিয়েছো ইসলামিক কোডে মুসলিম অমুসলিম এর মধ্যে কোন তফাত নাই রসুল বলেন আমি তো আগের চটটা বিশ্বাস করি নাই কিন্তু এখনের কথায় বোঝা যায় আগের চটটা তুমি যদি সে সন্দেহ নাই কাউকে আঘাত করোনা আজকে তুমি কেন চট দিলে সিদ্দিক বলেন দেওয়ার আয়াত না দিল আমাকে কর্জে হাসানা দাও রেন দাও আল্লাহ বলছেন আমার দান করো এইগুলা আয়াত নাজির হওয়ার পরে এই হুদি আরেকটা ইহুদির কাছে আমাকে সময়া বলে জোরে জোরে বলে এতদিন জানতাম্মার বেটা হচ্ছে অবক্ষর সিদ্ধি বল আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে কালে দিবে আমার সামনে আমার রবিজিকে ফকির বলে কালে দিবে ইসামের বিরুদ্ধে যদি কোনো কথা হয় আর রক্তি দেওয়ার জন্য রাজপথে যদি দাপায় পড়ে সে সত্যিকারের রাসে কে রসুল যেরকম ঠিক না আর না আরো যেরকম টিকা সেরকম আশিক রসুল হতে পারেন না যেরকম ঠিক না ঠিক না অন্যায়ের প্রতিবাদ গজ্জে উঠে যে আল্লাহ রসুলকে ভালোবাসি সুতরাং আল্লাহ রসুল ওইগুলো পছন্দ করেন নাই আমি পছন্দ করি না যেরকম ঠিক না হ্যাঁ আমার করে দেখুন সিদ্ধান্ত কোথায় নাকি গালি দিছে আল্লাহ বলতে রসুল কে ইচ্ছা আমার না ওই গালি দিলে কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো একটা নাই আল্লাহ তো তোমরা ঠিক না তুই বলতো গালি দিয়েছে সে বলে গালি দেয় নাই এখন এই যে গেছে। আপনার তো জানেন আমি মিথ্যা বলি না রসুল বলেন খুব জানি খুব জানি তুমি মিথ্যা বলোনা কিন্তু সিদ্ধিক দিয়ে ধরে না কর নীতিমালা আছে না দুজন সাক্ষী লাগবে তোমার আর যদি সাক্ষী না থাকে বিবাদী বলবো আল্লাহর কথম আমি করি নাই কেস ডিসমিস এখন তুমি সাক্ষী উপস্থাপন করো কথা আমার সাক্ষী নাই কিন্তু ঘটনা সত্য ঘটনা সত্যি নাই হাজার বার আমি রাজি আছি রসুল বলেন রাজি তাহলে প্রস্তুত হও তোমার বিপক্ষেই আমি রায় দেব তুমি তাকে চর দিয়েছ সরের বদলা এমনি শুনে জিব আসার ঘন্টার আওয়াজ শোনা যায় ঘুমায় গেছেন তোর শুভানন্দ আরো যে চিৎকার যে বলুন যেমাত্র দেখা যায় রসুল বলেন অপেক্ষা করো আসতে পারে আপনার কানে কানে বলে আকর সিদ্ধ বিরুদ্ধে রায় আগে আল্লাহটা আগে শুনুন পক্ষে আল্লাহ কোরআনের আয়াতিল করেছেন কবল ইন্ faqirun wa nahnu aqmiya hai nabbi allah লাম তাকিদ এটা আবার গ্রামার আছে লাল তাকিবোধক শব্দ আল্লাহ ব্যবহার করলেন একবার কাদের কথা কাকের কথা যারা বলছেন আল্লা কালু ফির নিশ্চয় আল্লাহ হকির আমরা হইলাম দোলি এই কথা যে বলছেন আল্লাহ কেমনে কি ব্যবহারটা হইলাম তাদের ভালোবাসা আর মোহাবত এমন যে নিজের প্রাণ দিতে পারে রসুলের ইজত নষ্ট হতে দিতে আরো যেরকম দিতে সবকিছু দিতে পারি কিন্তু রসুলকে ছাড়তে পারি আল্লাহ আকবাদ সাহাবাই কেন মা ছাড়তে রাজি বাবা ছাড়তে রাজি আত্মীয় সব ছাড়তে রাজি কিন্তু নবীজি ছাড়তে তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করবো না ধন যা আছে সব মদিনায় রেখে আসছি আর এখনের কথা হলো শোন এখন কথা হলো যে আমার সন্তান আল্লাহর রসুল কে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না আমার নিজের প্রাণের চেত আল্লাহর রসুল কে আরো কুটি গুণ আরো যেরকম কুটিগুণ আমি রসুলকে আগে অনুসরণ করব কেন রসুলের জীবন আদর্শ আমার অনুসরণ করো এবং এটা করলে আমি কেন করব, কেন করতাম যে জীবনের জন্য ভালো হয়ে যায় তারা পৃথিবীর আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা হয়ে যায় যেরকম ঠিক না তাহলে এক নম্বর আর বিস্তারিত বলতে গেলে তো অনেক নম্বর সময় লাগবে এক নম্বর হল আল্লাহ আল্লাহ হলেন আমার পৃথিবীর মহান ব্যক্তিত্বের যারা বড় বড় লোক আছে এরা কারো আল্লাহর পক্ষের সার্টিফিকেট নাই কিন্তু রসুলের পক্ষে আল্লাহ আবুল সার্টিফিকেট দেন আমার রসুল হলো মহান চরিত্রের অধিকারী যে যেই ঘটনাটা বলতেছে সেটা আমি দেখো এলাই মনে আছে সেটা বলি ওই যে উমর বললো যে রসুন তুই না থাকতো সব দেখার তারিখ হলো সোমবার একদিন আগে অসুবিধা কি তুমি তাকে যে দমক দিছো এই জন্য তুমি তাকে টাকা না দিবাই বাইতুল মালে আমার ইয়েতে কুসাগারে যদি লোকটা সাথে করে নিয়ে গেল বলতেছে যে এই নাও তোমার ফাওনা টাকা আর এই নাও যে বলছেন আরো দুইশো টাকা আমি জরিমানা দিলাম ফাউনাদারে কেন ধমক দিলাম আমি তো শুরু টাকা নেওয়ার জন্য এসি না ও কেন আসছ কিতাবের মধ্যে বিশ্ববাবী রামাতুলিয়া মিনের যতগুন গান উল্লেখ করা হয়েছে এক আর এই বালা আচরণ করবে কখন এমন সব বালা মানুষ শৈলক গুটা দিয়া রাত তুলে সারলে যদি ঠিক থাকতে পারে তৈরি বলা মানুষ একজন জিজ্ঞাসা করে ভাই বাবা তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে অমুক গ্রাম যে গ্রামের নাম কেছে এই গ্রামের লোক অধিক্রংশুগ্রামে যাচ্ছি খারাপ চল বেশি হম আর কি জঙ্গলি তার আচরণে এই ছেলের আচরণে সে একটু লেখাপড়া শিক্ষা বা একটু শহর বন্দর শিক্ষা ভালো চাল থেকা একটু ভালোই শিক্ষা কথা বুঝেন না তো কয়েক আমার বাড়ি তুম গ্রামে তো তোমার আচরণে তুই বোঝা যায় না বাবা আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না কক শর্ত বিশ্বাস না হলে তো অক্ষম বিশ্বাসেরকম ঠিক না এখন বুঝা গেল আল্লা রসুল সাল্লাহ তখন বলতেছেন ওই বুধি বলতেছে রসুলের রাগ না তুলালে তো বুঝবো না আমার কারা আচরণ না করলে তো ভালো হবে এই জন্য আমি পিছনে সাদর ধর এমন জুড়ে তা। দিলাম দিয়া বললাম টাকা আনবা সমানো আপনি যে দমক দিচ্ছেন ওইটার জন্য জরিমানা দেওয়া এতে বোঝা গেল প্রমাণিত হইলো পরীক্ষা পাশ করলো উনি বিশ্ব নবীন উনি রামাত্রামীন সুতরাং আর একটা মুহূর্ত দেরি করতে চাই না টাকা জন্য আসি আমি এসেছি ধর্ম গ্রহণ করার জন্য একটা লোককে অনুসরণ করে তার জন্য মোটামুটি সাতটা গুণ তাকে যেরকম কয়টা কোন লোক যদি সুন্দর হয় তো তার বেশি বেশি মানুষ আমিও ঠিক জানি মনে না শুনি না কিন্তু মাঝে মাঝে শুনি একদিন এক ছেলে দেখি এমন প্রিয় ছিল ছোট্ট একটা বাচ্চা দেখিয়ে গেলাম করে আমায় পাগল করে আছে বেদেমে সুন্দর দিকে ভাগলিয়া দিয়া যাবো সুন্দরের জন্য একজন জনকে অনুসরণ করে পুরুষ হোক না হোক যেরকম না একমাত্র ব্যক্তি হলো মুহাম্মদুর রসুল সাল্লাম মুহাম্মদের চেয়ে সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না সুতরাং হাসি দিলেন মাত্র মুসকে হাসি দিছেন হাসান হুসাইন রবিআ আল্লাহ আনহুমা বলেন যে আমরা এই গোট থেকে ওই গড়ে আলুর মাছ কান্দা দৌড়ে চলে গেছি আকাশে বিদ্যুৎ চমকালে যেভাবে দিলে যেভাবে অন্ধকার দূরীভূত হয় সুন্দরটি গে কিন্তু চোখটি বিলে চোখ যেমন টনি কোন মানুষ সাদাটি বই কিন্তু দেখতে বানরের মত যেমন বুশ যেরকম দেখার বৃত্তের আল্লাহ আনেন রসুলের যে মহান চরিত্র মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রসুল লম্বাও ছিলেন না বাটিও ছিলেন না কারণ লাম্বা হইলেও দোষ বাট্য হইলেও দোষ সেরকম দেখে উমরের আর উপরে রাহমাতাল আমিনের মাথা দেখা যায় কারণ আবার যদি কেউ দুজন আদে আর একজন যদি বাড়িও কোন মন্ত্রী মন্ত্রী যদি এমনি আমরা দেশে কঠিক ওই আমরা দেশের যে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী উনি যদি নয় যেরকম ঠিক না যেরকম ঠিক না এখন যদি আবার উমরের মাথা নিচে থাকে রসুলের মাথা তুমি খেলা করবো ওই দেশ মোহাম্মদ মাথা নিচে এই জন্য ইটে ছিল মৌ যত লাম ভাই আসো রসুলের সামনে রসুল বড় সুন্দরের কারণে যদি অনুসরণ করো আল্লাহ একবার দুইটা সুন্দর বাস করলো তুই যথেষ্ট দাঁতের দাঁত মুবারকের কথা বললাম আর চেহারা মুবারকের কথা কোন স্ত্রী যদি স্বামীকে সুন্দর বলে আসলে সুন্দর ঠিক না জামাই যদি ভিড় হয়নি বড় ভিড় লোক কেমনি বুঝছি ওপর দিয়ে যায় সময় উড়াল দেওয়া যায় এক দেশ থেকে আরেক চলে যায়। তোর স্বামী বলতেছে না তুমি আসলা বুঝলে এ লেগে দেখছি কমরটা একটু সে কেউ তো তার একটা আমার করে আলার নবী যখন প্রবেশ করতেন তখন রসলের চেহারার সামনে একটা সুইচের সিদ্ধ দিয়া আমি সুতা ঢোকাইতে পারতাম আল্লা সাথে যার সম্পর্ক বেশি কামালতি এই লোকের পিছনে কিছু লোক আসেনি মজার ওখানে লক্ষ লক্ষ লোক ফাগল হয়ে যায় ও তুমি মানুষ এমন যদি হয় এর কারণে যদি হয় তো রসুলকে অনুসরণ করতে হবে কারণ রসুল হাত উটাইতে দেরি আল্লাহ দরবারে তা হইতে একটা সেকেন্ড দেরি হয় না আমি আর বুহারি সৈবের ঘটনা আমার মা আমাকে বলছেন যে আমি মোহাম্মদের দরবার ছেড়ে দেওয়ার জন্য আমি আমার মাকে বলছি মা শুধু আপনার বাড়ি কানকর এতদিন কান্দি নাই আজকে কাছি আমাকে মারো আমাকে গালি দেও সহ্য করি মা ছেলেকে গালি দেয় সহ্য করা যায় কিন্তু আমার রসুন কে যে গালি দিল এখন কি করি তোমার মা করবো সহ্য করো কোন মাকে হেদায়ত করো আবু হোস তোমার মার জন্য দোয়া হয় আর তুমি অবমূল্যায়ন করলে মারলে আমি দৌড়ে তাড়াতাড়িকে দেখতে চাই আমি আগে বাড়িতে গেলাম না রা আমার তুল্লিলাল আমিনের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে তখন নাকি করা এলাম না এমনি বলেন আবু হোড়া মা লক্ষ্মীমণি যাদুমণি কলিজার টুকরা আদরের সন্তান আবু ঘুরালাই সব একটু দাঁড়ান বলবেন পানির শব্দ শোনা যায় আবার যখন গোসল করতেছে ব্যাপারটা কি তাহলে এক মানে হ্যাঁ আমি আমার মার গেছে পোসার আগে আগে রামনাথের জোয়া আমার মার জন্য কবুল হয়ে গেছে আর বলতেছে আজকে কই গেছিল যাওয়ার পর থেকে আমার কোয়েদের কিলোমিনা জ্বালা যন্ত্রণা শুরু হইলো এমন জ্বালা যন্ত্রণা গুছল করলাম পানি দিলাম তো জ্বালা শেষ হয় না পানি কোন ধ না চকানা তবে আমার মন চায় ওই নবীকে যদি একটা নজর দেখতাম মুস্তি হাসে আর মনে মনে এম নেনা দুয়া কবৈ তোর তোর করে কাটতে আর ডেকে বলে আল্লাহর কসম কেড়ে বলি এত সুন্দর চারা জীবনে কোনোদিন দেখি নাই এমন চারা লোক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না আমি মানুষের কাছ থেকে শুনি না শুধু কালি দিচ্ছি উনাকে অনুসরণ করো তিন নম্বরটা হইলো আপনার কায় মাল আমার যদি খুব টাকা থাকে কুটি কুটি টাকা তো আমার পিছিয়ে দেখবেন আট দর্জন থাকে ঠিক না পিছনে লুত আছে কথা মানে তাই যদি রসুলের চেয়ে বড় ধনী আল্লাহর জমিনে আর কেউ আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হ্যাঁ বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা হস করতে যায় একশো উঠ কুরবানি দিচ্ছেন বলে আমি কারো ইতিহাস জানি না আপনি আছে আল্লা রাস্তায় তিনি একশো চট কোরবানি করেছেন এবং যিনি মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায় তুমি আবার গরিব কেউ নেই তো না আল্লাহ একবার ঘটনা খেজুর গাছ এক সমানে বড় হবে আর একসাথে খেজুর ধরতে হবে এটা কি সম্ভব এটা তো বাস্তবে সম্ভব না তো এটা যদি করতে পারো অর্থ না ধর দুই নম্বর হইলো কয়েক কেজি মনে করেন অন্তত সাড়ে তিন কেজি ওজনের একটা স্বর্ণের মুক্তি দেওয়া হবে রুজি রোজগার যে করে আপনার বাড়ি চাকর সে কি সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণ দেওয়া সম্ভব সম্ভব না কাছে গিয়ে বললেন কাছে বলার পরে বললেন ঠিক আছে তোমার মালিককে বলো আমি তা করে দেব রসুল নিজ হাতে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 আমি আনছিলাম কিছু খেজুর এই এই খেজুর গাছগুলো এখনো আছে একটা ডিম পরিমাণ একটা ডিম পরিমাণ আল্লাহ একটা সমান স্বর্ণ আসছে রসুল মান সাল নাও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 রসুরের হাতের বরকত লাগলে ওই দিকে আমি যাবো না আমি যদি কাউকে একশোটা কথা মানতে বাধ্য থাকে না ঠিক না আমাকে বোর্ড দিবানা তো কাকিবা রাস্তাঘাটটা খেলা করছে গাজীপুর থেকে কি ঢাকার দিকে রাস্তাটা তোমরা আল্লাহর রসুলের অনুগ্রহ আমাদের প্রতি আসেনি না নাই আরো যার বলুন আসেনি না নাই সুতরাং তাকে তার জীবন অনুসরণ করতে হবে এখন আসুন আরো বলতে গেলে আরো অনেক কারণ আমি মাইক লইলে আমার সারলাম না কারণ এই ওয়াজ করতে করতে ডেলি দুইটা তিনটা পর্যন্ত গরম লাগে ওয়াশ হচ্ছে নাই যে ওয়াজ করতেই হবে আর এই ওলামাই কালাম অন্য দাওয়াতি মেহমান বসায় রেখে লাম্বা ওয়াশ করা আমরা পৃথিবীতে যত নেতা যাদেরকে অনুসরণ করা যায় এমন লোককে যদি অনুসরণ করেন কেমতের মাঠে পাওয়া যায় বল অনুসরণ করলে টনি আমরা এরশাদু যদি মারা যায় কোথাও দিন এই যা আছে যতগুলো আছে আমরাও মনে করেনছি আমরাও তো কেমতের মাঠে একজনের হওয়া যাবে না যেরকম ট্রি ঠিক না আরো যেরকম খেলা আপনার কোন হিসাব নাই যান আমার নাই আমার ব্যস্ত যান সব ব্যস্ত গেছে ইয়াদে জান্নাতির গেট লাগানো হ্যাঁ জান্নাতের প্রহর প্রবেশ করব কে আপনি পরিচয় দিন আমি হজরত ইব্রাহিম আপনি কে আমি কইলাম হজরত মুসল নী হ্যাঁ দাঁড়ান সম হয় নাই আবার ডাক দিয়েছে কে আপনি পরিচয় আমি কইলাম ঈশা নবি দাঁড়ান সমা হয় নাই কি ব্যাপার আদম ইসলাম থেকে এই করলাম সকলে খালি কবে সময় সমার সময় কোন দিন হবে উনি এখন কোথায় উনি এখনো কামতের কঠির মাথা উন্নতির চূড়ান্ত হয়েছিল না শোনা পর্যন্ত একটা কদমো জান্নাতের দিকে বাড়াবে না দেখা যাবে তখন জান্ন এমন নবীকে অনুসরণ করা। তার জীবন আদর্শ কে ফলো করার দরকার আছে আরো জড়ে যাকে দুনিয়াতে অনুসরণ করলে লাভ পরকালে আরো জোরে বলেন আসলের কথা মানলে দুনিয়াতেও লাভ লাভ কি রসুলের জীবন আদর্শ অনুসরণ করলে আমি আগে বলছি বিস্তারিত সময় নাই রসুলের দাঁড়িয়ে রাখলে আপনার শারীরিক লাভ আপনি যদি মিশ্রপ করেন শারীরিক লাভ আপনি রসুল বলছেন গাঞ্জা খায়ও না গাঞ্জা যদি না খান আপনার লাভ মদ খায় না আপনার লাভ রসুল যা বলছেন এইগুলা যদি করেন আপনি যদি ভামজারি গা দেন মাথায় টুফি দেন এতে আপনার শারীরিক লাভ নামাজ যদি হরেন তাহলে আপনার শারীরিক লাভও আছে যেরকম ঠিক ঠিক না এই জন্যে এই জন্যে আসুন আমি আপনাদের কাছে শেষ এই আলোচনা রেখে যে আমরা রসুলকে ইহোকালে এবং الله هناك توفيق جيسين الله توفيق رب العالمين السلام عليكم وحمد الله أصبح بدا من طالعته والليل دجا من وفرته الله الله الله, الله الله الله الله الله الله طاقل رسلا فضلا وعولا أهدا Oh, Lord.